দুর্ভাগ্যের বিষয় বরং আমি বিভিন্ন মৌল যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করি তো তারা তহিদ আবার কি জিনিস তহিদ আবার কি জিনিস কারণ আজ থেকে আপনি মানে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগের দিকে যদি যান তাহলে আমাদের এই দেশের আমরা শুনেছি কিন্তু আমরা শুনি নাই কারণ ইমার আর তৌহিদের মধ্যে এক বিশাল বাক্তত্য রয়েছে যদিও দুইটি কন্টেন্টের দিক থেকে মনে আমার একই মানে কাছাকাছি মূল বিষয়বস্তু একই কিন্তু তৌহিদ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত করতে আপনি না তো অহিত কে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মুমিন হওয়ার পরেও তিনি লিপ্ত হয়ে যেতে পারে মুমিন হওয়ার পরেও তিনি শিরকিলিপ্ত হয়ে যেতে পারেন যাই হোক